একটি প্রশ্ন ছিল অনেক আলেমদের মুখ থেকে শোনা যায় অনেক সাইকোলাজিস্ট বা মোতাবি পর্যায়ের বড়ো আলেমদের মুক্তি থেকে শোনা যায় যে সরকার আমাদেরকে এখন জঙ্গি মৌলবাদী বলে না এজন্যে বোঝা যাচ্ছে যে ওনারা আরও খুশি আনন্দিত সরকার এগুলো না বলার কারণে এ বিষয়ে আপনি কি বলবেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম ওয়া কাআইয়্যুম মিনান নাবিয়িন কাতালমা হু রিব্বিয়ুনা কাসীর ফামাহানূ লিমা আসাবাহুম ফী সাবীলিল্লাহি ওয়া মা যাউহু ওয়া মাসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরীন ওয়া মা কানা কাওলাহুম ইল্লা আন ক্বালূ রব্বানা গফির আমরিনা وَثَبِّتْ أَقْبَامَنَا وَانْسُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ فَأَتَاهُمُ اللَّهُ ثَوَابَ الدُّنْيَا وَحُسْنَ ثَوَابِ الْآخِرَةِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تُطِيعُ الَّذِينَ كَفَرُوا يَرُدُّوكُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ فَتَنْقَل বালিল্লা হুমাউল্লা কুম্ হুয়া কাই সিরিন আসলে দেখার বিষয় হল যে আমাদের এই অবস্থানটা আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে কোন পর্যায়ে আছে সরকার ভালো বলতেছে এটা কি সত্যের কোনো মাপকাঠি বা আনন্দিত হওয়ার কোনো বিষয় দুনিয়ার মানুষ ভালো বলল মন্দ বলল এর উপর তো আসলে সত্য মিথ্যা নির্ভর করে না বরং স্বাভাবিক এটাই যে দুনিয়ার বেশিরভাগ মানুষ দুনিয়ার মানুষ সত্যটাকে কি করবে প্রত্যাখ্যান করে আছে সত্যটাকে তারা নিন্দা করবে সত্যটার প্রতি তারা ঘৃণা দেখাবে বিরক্তি প্রকাশ করবে আর মিথ্যাটাকে তারা গ্রহণ করে নেবে এটাকে তারা সাদর সম্ভাষণ জানাবে এটা হলো দুনিয়ার মধ্যে স্বাভাবিক বিষয় তে সরকার ভালো বলে এটা আসলে নিজেদের ভালো অবস্থানের প্রকাশ না এটা নিয়ে মুগ্ধ হওয়া গৌরব করা আবার ফখর করে অন্যদের সামনে কি করা এটাকে প্রকাশ করা এটা চরম ধরনের মূর্খতা এবং নির্বুদ্ধিতা এবং শরীয়তের ব্যাপারে একে ন্যূনতম জ্ঞান না থাকার একটা চিহ্ন এটা আসলে মূল ঘটনাটা এখানে কি ঘটেছে মূল ঘটনাটা এখানে ঘটেছে হল যে আমাদের এই মুরব্বীরা তারা সরকারের ইসলাম বিরোধী বিভিন্ন অবস্থানের বিরুদ্ধে কী করছেন তারা অবস্থান নিয়েছেন ইসলাম বিরোধী বিষয়গুলিরে সংশোধন করতে তারা চাইছেন দাবি জানাইছেন এর জন্য তারা সমাবেশ করেছেন প্রতিবাদ জানাইছেন স্মারকলিপি দিয়েছেন মিটিং মিশিং করেছেন সর্বশেষ মহাসমাবেশ করেছেন আরও আরও এই পর্যায়ের তৎপরতা দেখানোর তাদের কি ছিল প্ল্যান প্রোগ্রাম ছিল তাদের দাবি যেটা ছিল সেটা কি ছিল যে সরকার ইসলামের বিরুদ্ধে কিনেছে অবস্থান নিচে এই সমস্ত বিষয়গুলি সংশোধন হলো ইসলামে কাম্য এটা না ইসলামের জন্য এই সমস্ত বিষয়গুলো সংশোধন করা অপরিহার্য ইসলামের স্বার্থে এবং মুসলিমদের স্বার্থে এই বিষয়গুলি সংশোধন করা কি অপরিহার্য তাহলে যেন তারা শরীয়তের বিরোধী কাজের কি করলেন নাহিক নাহিয়ানীল মুনকারের মধ্যে কি করলেন তারা নামলেন নাহিয়ানির মুন কারের মৌখিক প্রতিবাদ মৌখিক প্রতিরোধে তারা কী করছেন নামছেন তাদের কাজটা যেন এটা এটা না যে সরকার মুন কার সাথে কি হয়েছে জড়িত হয়েছে এই মুন কার প্রতিষ্ঠা করতেছে মুন কারগুলি ছড়িয়ে দিয়েছে মুন কারগুলিকে অনুমোদন করে মুন মানুষের ওপর চাপাইয়া দিয়েছে এই মুন কারগুলির প্রতিরোধ করতে গিয়া তারা এই কার্যক্রমগুলি গ্রহণ করেছে এটা সরকার কি। তাদের এই দাবিগুলো তাদের এই নিষেধগুলোকে মেনে নিয়েছে না এই নাহিয়ানীল মুনকারের কাজ ড সরকারে নিজেদের সর্বশক্তি দিয়ে কঠিন হাতে দমন করে দিছে কী করছে নাহিয়ানিল মুনকারের কাজ ড সরকার কি করে দিল দমন করে দিল তা নাহিয়ানীল মুন কার করতে গিয়ে যদি দমনের স্বীকার হতে হয় প্রতিরোধে কী করতে হয় মুখোমুখি হতে হয় তখন আল্লাহর যেই বন্দারা আল্লাহর যেই সৈনিকরা নাহিয়ানীল মনকারের জন্য কি হয়েছিলেন মাঠ নেমেছেন বের হয়েছেন তাদের করণীয়টা কি। ওনাদের কাজটা এটাকে আমরা তো নাহিয়ানীল মনকারের একটা কাজ ধরতে পারি না ধরতে পারি না নাহিয়ানিল মুনকার ধরতে পারি না এবং ওনারা কি এটাকে নাহিয়ানিল মুনকার হিসেবে স্বীকার করবেন না যে আমাদের এটা কি ছিল নাহিয়ানিন মুন কারের পর্যায়ে ছিল যেটা আলিমোলামার দায়িত্ব যেটা জনগণের দায়িত্ব প্রত্যেকটা ব্যক্তির কি দায়িত্ব মানর আমিঙ্কু মুন কারান তো মধ্যে যে মূংকার দেখবে তারই দায়িত্ব তো ওনারা একেবারে ব্যাপক হারে এই মুন কারগুলো যখন প্রতিষ্ঠিত হইতে দেখলেন এর জন্য ইমানের টাকা যায় তারা কি করলেন দাঁড়াইলেন যে মুন কারগুলিকে কী করতে হবে প্রতিহত করতে হবে এই মুন কারগুলিকে প্রতিহত করার এই কার্যক্রমগুলো তারা গ্রহণ করছে ধরে নিলাম যে এটা মৌখিক প্রতিহত মৌখিকভাবে কি করছেন গ্রহণ করছে তাইলে তাদের এই মৌখিক প্রতিহতের জবাবে মুন সাথে জড়িত ব্যক্তিরা কি করেছে তাদের উপর গুলি চালাইছে তাদের অনেককে কি করছে আহত করছে অনেককে কি করছে শহীদ করে দিয়েছে এখন তাদেরকে যখন শরীয়তের একটা কাজ নাহিয়ার মুন কারের মতো একটা হরস কাজ তারা তাদের করতে গেলেন তখন যখন তাদেরকে শক্ত হাতে বাধা দেওয়া দিল তখন তাদের জন্য করণীয়টা কি ছিল পিছনে সরে যাওয়া নাহিয়ার মুন কারের কাজ ছেড়ে দেওয়া এই ব্যাপারে দেখেন আল্লা রব্বুল আলমিন বলতেছেন রাহুল সৈতুল হজিম এমন অনেক নবী ছিলেন যাদের সাথে মিলে আলারা যুদ্ধ করেছেন আল্লাহ আল্লাহ রা কিতাল করেছেন কিতাল করছে কে নবী এবং আল্লাহ আল্লাহান করছে এটা কার ছিল আল্লাহর পথে না আল্লাহর পথে তাদের উপর যেই মুসিবত একটু বিষয় এখানে খেয়াল করেন যুদ্ধ করতেছে নবী এবং অলিরা আল্লাহর পথে তাদের উপর কি আসছে মুসিবত আসছে তো নবী যদি নবীরা এত নিষ্প হয় তাদের সাথে যুদ্ধ করতেছে অলিরা তাহলে তাদের মর্যাদা কত বড় এই লোকগুলোর আবার বিপদ আসবে কেন তারপরও তাদের উপর কী আসছে বিপদ আসছে তাহলে বোঝা গেল আল্লাহর পথে যুদ্ধের পথে কিতালের পথে কি বিপদ আসবে না হি আলী নির্মানকারের পথে কী আসবে বিপদ আসবে আর যে মুসিবত আছে এর উপর কি কর সবর কর দৈর্য ধর এই সবরের সুরতটা কি এই যে নাহিয়ানীল মুন করার পথে যখন কে আসবে বিপদ আসবে তখন কি করতে হবে সবর করতে হবে দেখেন। ওয়াহানু লিমা আল্লাহর পথে তাদের উপর যেই মুসিবত আসছে এই কারণে তারা সাহস হারায় নাই কি করে নাই সাহস হারায় নাই সবরের এই এক প্রথম পর্যায়ে কি না হা নির্মূণ করতে গেলে তুমি সবর করো সবরের জন্য কি করতে হবে বিপদ আসার পরও কি করতে পারবে না সাহস হারাইতে পারবে না দেখেন সাহস হারায় নাই নবী অলিরা আল্লাহর পথে যখন তাদের উপর বিপদ আসছে তারা কি করে নাই সাহস হারায় নাই ওয়ামা জু আর তারা দুর্বলও হয়ে পড়ে নেই মনের সাহস হারায় নাই আর বাহ্যিকভাবেও কি হয় নাই হাল ছেড়া দেয় নাই দুর্বল হয়ে পড়ে নাই শক্তির ব্যবহার কি করে দেয় তারা বাদ দিয়ে দেয় নাই যে বিপদ যখন আসছে এখন আর শক্তির ব্যবহার আমরা কী করবো না করব না এখন জঈফের মতো দুর্বলের মতো জীবনযাপন করবো আমরা না ওমা জু তারা কি হয়ো যায় নাই দুর্বল হয়ে যায় নাই নিরীহ যায় নাই তারা অনুগত হয়ে যায় নাই ও মাস আর তারা নথিও স্বীকার করে নেই যাদের বিরুদ্ধে না হিলমনকার ছিল তাদের বাধার সামনে কি হয়ে যায় নাই নত হয়ে যায় নাই নতি স্বীকার করে নাই নিজেদের আদর্শ ছাইরা দেওয়া ওদের আদর্শ কি করে নেয় নাই গ্রহণ করে নেয় নাই ইস্তিকা নাত নিজে কি হয়ে যাওয়া দলিল হয়ে যাওয়া আরেকজনের উপরস্থ কি করে নেওয়া মাইনা নেওয়া নিজে অধীনস্থ হয়ে যাওয়া আরেকজনের উপরস্ত মাইনা নেওয়া এটাও তারা করে নেয় তারা কি করে মনের সাহস হারাতে পারবে না শক্তি ছাড়তে পারবে না শক্তি ছেড়ে দিয়ে দুর্বল হয়ে যাইতে পারবে না দুর্বলতার পথ ধরতে পারবে না আর শত্রুর সামনে কি করতে পারবে না শত্রুর আদর্শ করতে পারবে না পারবে না মাথা নিন্তু মাথা কি করবে না নইবে না ওই যে ওখানে বলছিলাম আর সব এই কাজগুলি যে করলো সে সবরকারী এই সবরকারীদের আল্লাপা কি করেন ভালো এখানে করণীয়টা কি ছিল যেহেতু নাহিয়ান মুন কারের মধ্যে তারা কি করেছিলেন নেমেছিলেন উচিত ছিল সাহস না হারানো দুর্বলতার পথ না ধরা দুর্বলদের পথে না হাঁটা আর নথিসার না করা জীবন যাবে আমি কি করবো না নতি শিকার করবো না এই পথ থেকে আমি বিচ্যুত হব না হাল ছাড়ব না ও মা কাহা কৌল্লাফিরা জুনুবানা ও ইসাফানা ফি আমরিনা ও সাব্বিত আকদামানাংসুরনা হালাল কৌমিল কা এবং এই অবস্থার পরেও তাদের নিজেদের উক্তি কী ছিল যে তারা সাহস হারায় নাই তারা কি করে নাই তারা দুর্বলতার পথ কী করে নাই ধরে নেয় তারা নথি স্বীকার করে নেয় তারপরও আল্লাহ তাল্লা সামনে কি বলছে যে আল্লাহ আমাদের গোনা কি করে দাও মাফ করে দাও আমাদের যে সীমালঙ্গন হয় উল্টাপাল্টা হয়ে যায় কৌশলের ভুল হয়ে যায় এইগুলি তুমি কী করে দাও মাফ করে দাও আর আমাদের পাওকে কি রাখো মজবুত রাখো আসলে কাজ করতে গিয়া বিভিন্ন ধরনের উল্টাপাল্টা হতেই পারে বা কৌশলেরও কী হইতে পারে ভুল হইতে পারে বা কখনও অলসত মানুষের কী করতে পারে আসতে পারে তো এইগুলির জন্য তারা কি করেছে আল্লাহর কাছে ক্ষমা চাইছে করো আল্লাপাক কাফেরদের উপর সাহায্য করবেন কখন যখন নিজেকে সাহায্যের পথে কি করবো আমি রাখবো আল্লাপাক বলছেন যে ইং আল্লাহকে সাহায্য করা হবে আল্লাহ তো কাছে যে সাহায্যের দোয়া করা হইতেছে এটা কি সাহায্যের পথে থাইয়া না সাহায্যের পথ ছেড়া দিয়া সাহায্যের কাজ সাহায্যের কাজ না কইরা। আরে আমি যুদ্ধ করতেছি এটা কি শরীরের অবকাশ আছে হাদিস রসদাম বলেছেন কাজ ছাড়া যে দোয়া করে সে যেন ধনুক থেকে তীর মারে ধনুকের সুতা ব্যতীত আর দোয়া ও বেগাইরি আমালিন তার লম্বি বেগাইরি ওয়াতারিন আমল ছাড়া দোয়া তীর মারা সুতা ছাড়া ধনুক থেকে সুতা ছাড়া তীর মারবে কি হবে যাবে ই তীর আমল ছাড়া দোয়া করলে এই দোয়াও কি হবে না কবুল হবে না আল্লা রবুল্লা আলমিন বলছেন নাহিয়ান করতে এখন সমাজে মুন কার দেখে আপনি গিয়ে যদি মসজিদে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করেন তা হাত যুদ্ধের যদি কান্নাঘাটি করেন আল্লাহ হুকুম পালন করা হইলো না আল্লাহর হুকুমের সাথে তামসা করা হইলো তোমার নাহিয়া নীল মুন কার করতে আর তুমি আল্লাহরে কো যে তুমি করো আল্লাহ কইছে তুমি করো আর তুমি কো আল্লাহ তুমি করো আল্লাহ আর তুমি ঠেকাঠেলি লাগাই দিছ আল্লাহ কয় কিলু হুম ইউ আজিম হুম আল্লাহম তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো তোমাদের হাতে আল্লাহ কি দিবেন শাস্তি দিবেন আর তুমি কো যে আল্লাহ কাজাদিয়া ধ্বংস করে দাও আল্লাহ কয় তুমি যুদ্ধ করো তোমার হাতে আমি তারা কি দিব শাস্তি দিব আর তুমি কো আল্লাহ তুমি গাইবি আজাদ দিয়া তোমার কুদ্রত দিয়া তাদেরকে কি করে দাও ধ্বংস করে দাও আর তোমার ভক্তরা এই মনে করে কুদরতের নবীরা এমন করে নাই অলিরা কি করে নাই এমন করে নাই তাদের কথাটা আল্লাহ বলে দিয়েছেন যে তারা করে নাই তারা সবর করেছে এই কাজগুলি করেছে এরপরে দোয়া করছে যে আমাদের কি কি কর সাহায্য করো তাজের মধ্যে তারা কি করছে দোয়া করছে থেকে না যুদ্ধের মাঠে এসে কাফেরদের দিকে তিনি কি করছেন বালিও নিক্ষেপ করছেন তাদের দিকে তাদের দিকে আঘাতও ছুড়ে দিয়েছেন রসুল এরপরে রসুল কি করছেন দোয়া করছেন কি দোয়া আল্লাহ এই দলটাকে যদি আপনি ধ্বংস করে দেন তাহলে পৃথিবীতে আপনার এবাদত করার আর কেহ থাকবে না কোন দলটা যেই দলটা কাফের সাথে যুদ্ধে মুখোমুখি হয়ে আসে মুজাহিদ দলের ব্যাপারে রসুল বলেছেন যে এই দল ধ্বংস হয়ে গেলে কি থাকবে না আল্লাহর এবাদত থাকবে না আর আজকে রসুলের এই হাদিসে আমরা রসুল পরিষ্কার বলে গেলেন মুজাহিদ দলের ব্যাপারে যে এই দলটা ধ্বংস হয়ে গেলে কি থাকবে না দিন থাকবে না এবং রসুলের এই কথাটা তামসা বানাইয়া অন্য বিভিন্ন কাজের মধ্যে নিয়ে লাগাই দিছে তারপরে কি করে দোয়া করে নিজেদের দুর্বলতার ক্ষমা চায় আবার আল্লাহর সাহায্য কি করে চায় তো সাহায্য চাওয়া হবে কি সাহায্যের পথে থাই কেনা না বাড়িতে গিয়া সাহায্য বাড়িতে গিয়া বলবে যে আল্লাহ তোমার পাগল তুমি বান্ধব আমি গেলাম সৎকর্মশীলদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এরা হইল যে রাস্তায় থেকেছে তারা দুনিয়ার নিয়মতর উপযোগী হয়েছে আখেরাতের নিয়মতের কি হয়েছে উপযোগী হয়েছে এর বিপরীতটা কি দেখেন আল্লাপাক কোরআনে করিমের আয়াতের একটার সাথে আর একটা সংযোগী অর্থ বোঝাটাকে অনেক সহজ করে দে এরপরে আল্লাপাক কি বলতেছেন ইয়া ইে ইমানদার সকল তোমরা যদি কাফেরদের অনুগত হয়ে যাও কাফেরদের যদি আনুগত্য করো। ইয়ারুদ্দু কুমালা আকা বিকুম তোমাদেরকে তারা তোমাদের পশ্চাতে ফিরিয়ে নিয়ে যাবে আবার ইমানহীন অবস্থার দিকে তারা তোমাদের কি করবে নিয়ে যাবে শুরুত হবে অল্প দিয়ে কাফেরদের মোকাবেলায় দৃঢ়তাকে বাদ দেয়া কাফেরদের মোকাবেলায় সাহসটাকে হারায়া কাফেরদের মোকাবেলায় দুর্বলতার পথটা কি কী গ্রহণ করিয়া কাফেরদের সামনে কি হইয়া নত হইয়া শুরুটা তো হবে এটা শেষে কি হয়ে যাবে তোমরা কাফেরদের কাফেররা তোমাদেরকে কইলিয়া যাইবো মাথা খালি নাইছো শেষ পর্যন্ত তুমি কেয়া যাইতে যাইবো ইমানহীন অবস্থার দিকে ফিরে যেতে হবে ইয়ারুদ্কুম আলা আবিকুম তোমাদের পশ্চাতে তোমাদের পিঠের পিছনে তোমাদের গোড়ালির পিছনে তোমাদেরকে ফিরে নেওয়া যাবে উল্টা পথে কি কি করবে ফিরে নেওয়া যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সফলতার পথ হবে না কিসের পথ হবে পথ হবে বরং আল্লাহ হলেন তোমাদের অভিভাবক ওদেরকে অভিভাবক বানাই ওদেরকে সহায়ক মনে কইরা, করছে মাথা নত কি পাবে না পার পাবে না। বরং আল্লাহ হলেন তোমাদের মাওলা আল্লাহ হলেন তোমাদের অভিভাবক আল্লাহ হলেন তোমাদের সাহায্যকারী আল্লাহ হলেন তোমাদের কে বাঁচানে ওয়ালা ওয়াহুয়া খাই না সিরিন তিনি উৎকৃষ্ট সাহায্যকারী যারা নাহিয়ানকারে বাধা দিয়েছে সেই সরকার না সেই তাগুত না সেই লোকগুলো না তোমাদের মা ও তারা কখনো হইতে পারে না তোমাদের বন্ধু হইতে পারে না তারা তাদের আনুগত্য তোমরা স্বীকার করতে পারো না তুমি অক্ষম হয়ে গেছ এই জন্য আল্লাহ শত্রুর সামনে নত হইতে পারো না তুমি পিছনের সাহীরা আগাতের জন্য সত্যি সঞ্জয় করতে হবে প্রকাশ্যে পারো না গোপনে করো না রসল্লা ইসলাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ারটা ঝুকি মনে করেছেন তখন কিভাবে দাওয়াত দিয়েছেন গোপনে কিন্তু গোপনে দাওয়াত দিয়েছেন যে দাওয়াতের মধ্যে কি কোনো কাটাট করছেন হ্যাঁ সত্য মিথ্যা কোনো গোলায় মিলাই ফেলছেন অসত্য কেউ কি সত্য মইয়া রসল স্বীকার করে আসছেন সাময়িকভাবে এই সমস্ত কাজ করছেন না নিজে এতগোপন করেছেন ঠিক নিজে প্রকাশ্য অবস্থান কী করছেন ছেড়ে দিয়েছেন ঠিক নিজে বাড়ি ঘর সাইড দিয়েছেন ঠিক কিন্তু সত্য দাওয়াত কি কি করেন নেই ছাড়েন নাই সত্যটাকে ছাড়েন নাই এই আয়াতের আলোকে ইবনে মাসুদ রাজেল একটি বাণী প্রণিধানযোগ্য তিনি বলেন কি আমরাও তো জানি না হিয়ার শেষ পর্যায়টা কি দিল্লিয়া ঘৃণা করা না দিল দিল্লিয়া ঘৃণা করার এটার দলিল কি আমি যে দিল্লিয়া ঘৃণা করতেছি এ মনকারটাকে বলছেন ও দালালাতুল কুর ইউনিভার্সাল বলেন যে সে যে ঘৃণে করতেছে এটার দলিল হইল আমাল। ওই মুের সাথে জড়িতদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং কাজের দ্বারা তাদের কোনো সহযোগিতা না করা এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এদের সাথে কি করা যাবে না বন্ধুত্ব করা যাবে না এদের সঙ্গ দেওয়া যাবে না এদের দল ভারী করা যাবে না এদের সাথী হওয়া যাবে না এবং কোনো কাজের মাধ্যমে তাদের কি করা যাবে না সহায়তা করা যাবে না এর কাজের মধ্যে সহায়তা বাদ এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা দলিল যে দিলের ভিতরে কী আছে ঘৃণা আছে এখন যদি এটা না থাকে তাহলে এই ঘৃণার কোনো অর্থ হয় না মুখে যতই বলে যে আমি ঘৃণা করি এই ঘৃণা আসলে সে এটা শুদ্ধ ধোকা দিচ্ছে তাহলে আল্লাহ তালা আরও পরিষ্কার বলে দিচ্ছেন যে ওয়াদুলাউতুদিনু ফুদ হিনু খাফেররা চায় যে আপনি ঢিল হয়ে যান তারাও ঢিল হবে আপনি শিথিলতা দেখান তারও শিথিলতা দেখাবে আপনিও ছাড় দেন তারাও ছাড় দিবে। এ ছাড় এ সমঝুতা মানে হকের ব্যাপারে কি সমঝুতা ছাড় ঢিলামি ই কামনাটা এটা কাদের কাফেরদের। দের কাদের এটা কাঁফেরদের এখানে সমঝোতার কোনো কিনা ব্যবস্থা নেই আল্লাহর দিন এর ব্যাপারে আপনি মানুষের সাথে সমঝোতা করতে পারেন না যদ্দুর আছে আপনি তোদ্দূরকেই কি করতে হবে আক্রেয়া হবে আপনি সমঝোতার করার কে এখানে এই যে কাফেররা চায় যে আপনি ঢিল দেন তারাও কি দিবে ঢিল দিবে আপনি সার দেন কিছু বিষয়ে তারাও কিছু বিষয়ে কি দিবে সার দিবে এই ক্ষেত্রে পাকের নির্দেশ কি এই আল্লাহকে অবিশ্বাসকারীদের মিথ্যা প্রতিপন্নকারীদের আপনি কি করবেন না অনুসরণ করবেন না যারা আল্লাহর বিধানের মধ্যে স্বার্থ দেখে না নিজেদের বানানো বিধানের মধ্যে কি দেখে উপকারিতা দেখে এটার মধ্যে দেখে কি বাস্তবতা কার্যকরিতা আল্লাহর বিধানের মধ্যে দেখি কি অসারতা আল্লাহর বিধানটা হলো এটা চলার অযোগ্য এই প্রতিপন্নকারীদেরকে আপনি কি করবেন না অনুসরণ করবেন না মুসলমানরা যে ইতিহাসের মধ্যে তারা প্রতিষ্ঠিত হইছেন এর মধ্যে তাদের এই প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বড় কার্যকরী যেই উপাদানটা ছিল সেটা ছিল ইমানের পরে ইসলাম নিয়ে তারা কী ছিলেন শক্তিশালী ছিলেন ইসলামটাকে গৌরবের বস্তু মনে করতেন ইসলামের যে কোনো বিষয়ের জন্য তাদের যান জীবন সব কিছু উজাড় হয়ে যাওয়াটাকে তারা কী মনে করতেন গৌরবের মনে করতেন ইসলামটাকে বিক্রি করা কাটাট করা উলটতালট করা এর মধ্যে কি করিয়া এলতেবাস করিয়া নিজেদের জীবন রক্ষা করা নিজেদের স্বার্থ রক্ষা করা নিজেদের সুবিধা রক্ষা করা এটা তাদের মধ্যে ছিল তাদের মধ্যে কি ছিল আনা হাই। আয়ংকসিনের মধ্যে খুঁত আসবে আর আমি জিন্দা থাকবো দিনের মধ্যে একটু হের ফের হবে আর আমি পাইচা থাকবো এটা হতে পারে নাহর সেই ঐতিহাসিক বাণী এটাও এখানে আমাদের উপলব্ধিযোগ্য ইন্না কন্না আজাল্লা কৌমিন উমরাজ বলতেছেন আমরা আরবরা ছিলাম একেবারে সবচেয়ে সম্মানহীন জাতি সবচেয়ে সম্মানহীন জাতি ছিলাম আমরা আজান আল্লাহবিল ইসলাম আমাদেরকে আল্লাপাক সম্মানিত করেছেন শক্তিশালী করেছেন কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে আরবরা সম্মানহীনও ছিল শক্তিহীনও ছিল নিজের এই মারামারি করে কাটাকাটি করে শেষ হইতেছিল পৃথিবীর উপর তাদের কোনো কী ছিল না শক্তি ছিল না প্রভাব ছিল না মা এখন যত আমরা আল্লাহ পাক আমাদেরকে যে বিষয়টা দিয়ে সম্মানিত করলেন এটা বাদ দিয়ে অন্য কোনোভাবে সম্মানের পথ আমরা তালাশ করব। সম্মান তালাশ করব আল্লাহ আমাদের কি কি করতে থাকবেন অপমানিত করতে থাকবেন মানে ইসলাম ছাড়া ইসলামের মধ্যে ছাড় দিয়া ইসলামকে বাদ দিয়া সম্মানের জন্য যত চেষ্টা আমরা করব ওই সব চেষ্টা যত বাড়বে আমাদের অপমানের রাস্তা ততবি তত বেশি কি হবে খুলবে তত বেশি বাড়বে আসলে এইগুলো হলো আমাদের মানে গাফলত কিগুলো গাফলত মানে বাস্তবতা সম্পর্কেও উদাসীনতা দুনিয়ার পৃথিবীতে কেউ নিজের সম্মান নিজের ব্যক্তিত্ব নিজের সম্পদ নিজের ইজ্জত নিজের রাষ্ট্র এইগুলো নিয়া বাঁচতে পারে না দুর্বলতার সাথে শক্তি ছাড়া এগুলি নিয়ে না প্রতিষ্ঠিত হইতে পারে না এটাই আল্লাপাকের নিয়ম পুরা পৃথিবীতে যাদের হাতে শক্তি আসে তাদের আদর্শটা কি হয় প্রতিষ্ঠিত হয় তারা প্রতিষ্ঠিত হয় আর যারা দুর্বল হয়ে যায় তারা ইতিহাস থেকে যায়। এই যে আমাদের এই কাফেররা যাদের সামনে সাথে আমাদের মোকাবেলা হয়েছিল তাদের সাথে আমরা নত হইয়া এখন তাদের কিছু ফেনকুরা তাদের কিছু সুযোগ সুবিধা কি করতেছি তাইতেছি তাদের পক্ষ থেকে কিছু পিঠ চাপড়ানো তাইতেছি এটা নিয়ে আমরা আনন্দিত হয়ে আসি খুশি হয়ে আসি এটা হলো এক ধরনের আমাদের দিল দিলা যাওয়া দিলের মধ্যে পর্দা পড়া যাওয়া ফালনা কলবাহু গাফেলনা বিক্রি না হাওয়া ফুরত যার দিলকে আমি রাফেল বানাই দিয়েছি তার অনুসরণ করো না বানাইছি কি আন বিক্রি না আমার উপদেশ থেকে কোরআনে কি বললাম এইটার ধার সে কী করে না ধারে না কিনির ধর দিলাম তার এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে এটার কোনো তার ধার ধারা নাই চিন্তাভাবনা নেই অত্যা বা হওয়া হোক আর সে নিজের খেয়াল খুশির অনুসরণ করতেছে এই সমস্ত সরকারগুলি সরকার প্রধানগুলি এই সমস্ত আমলা সামলা এরা কি আল্লাহ পাকে বিধান এর প্রতি লক্ষ্য করতেছে না মন খেয়াল খুশি মতো যা তাদের ভালো মনে হইতেছে সেইগুলিই করতেছে ওকা না আম আর তার কাজগুলিও হলো কি ত্রুটিযুক্ত কাজগুলিও হইলো সীমালঙ্ঘনমূলক কাজ কাজগুলির হল শরীয়তের সীমা লঙ্ঘনমূলক কাজ কাজগুলিও হলো ত্রুটি ত্রুটিযুক্ত এই ব্যক্তির কথা তোমরা কি করো না দেখেন অবস্থাটা যে এই সমস্ত লুকদের কথা মেনে মেনে নিজেরাও কাফেল হয়ে যাওয়া শুরু হয়ে গেল এখন আমরা বলবো এরা তো আমাদের দেশের এরা তো এমন তেমন আল্লাহ তালা দেখেন কী বলতেছেন আর সুন্দর করে বিল্লা যারা আল্লাহ এবং আখরে প্রতি বিশ্বাস রাখে এমন জাতিকে আপনি দেখবেন না ইউ দুন আমলা এবং রসুলের সাথে যারা শত্রুতা করে এদের কাউকে তারা কি করে মোহব্বত করে এমন দেখবেন না তাদের পিতা হোক সন্তান হোক ভাই বেরাদোর হোক অথবা বংশগোষ্ঠী হোক মানে যেকোনো ভাবেই তাদের ঘনিষ্ঠ হোক তাদের দেশি বা যাই হোক তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতাকারীদের সাথে কি রাখবেনা না মহব্বত রাখবে না যাদের দিলে কি আছে আল্লাহ এবং আখরে প্রতি কী আছে বিশ্বাস আছে আল্লাহ এবং আখরে প্রতি বিশ্বাস আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহর শত্রুদের সাথে মোহব্বতরে কি করে অস্বীকার করে কে তোমরা কি হো না ঝুঁকে পড়ো না তাহলে তোমাদেরকে আগুনে ধরবে আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নাই অতপর তোমাদের কোনো সাহায্য করা হবে না কত পরিষ্কার বলে দিয়েছে যে যারা জালেম সুপ্রতিষ্ঠিত প্রমাণিত নিশ্চিত যারা যাদের বিরুদ্ধে তোমরা নেমেছে কিসের জন্য তারা দিনকে ধ্বংস করতেছে এই কারণে সেই জালেমদের দিকে ঝুঁকে যাওয়া ঢুকে যাওয়া না জালেমদের মধ্যে জালেমদের দিকে কি করা ঝুঁকে পড়া আল্লাপাক বলছেন একাশ ডাক কইরো না তাইলে তোমাদেরকে আগুনে ধরবে আর আল্লাহ সারা কোনো সাহায্যকারী পাবে না তুমি ভাবতেছো আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহর নির্দেশকে ছেড়ে দিয়ে তুমি ওদের দিকে ঝুঁকে গিয়ে সুবিধা পেয়ে ফেলবে না না না সুম্বা লাপরে তোমার কোনো সাহায্যকারীও তুমি পাবেন কেউ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহ রুকুন কি লা তার কানু এর অর্থটা কি এখানে এই জিনিসটা একটু বুঝি আমরা তার কেন অর্থ হলো ইমাম কুরতুবি বলেছেন যে আর রুকুন হাকি কাতুহ আল ইস্তিন কারোর প্রতি গেছেন যে হ্যাঁ এই সরকার ভালো তারা ইসলাম বিরোধী না এদের কর্মকাণ্ড নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কেন নেই এ একটা ভাব প্রকাশ করে দিলে না। পেলে আস্থা তাদের প্রতি কী হয়ে গেল হয়ে গেল ও শুকুন উল্লাসাই কোনো বিষয় নিয়ে স্থির হয়ে যাওয়া যে এই সরকার যা করতেছে এখন আমরা কোনো নড়াচড়া করব না আমরা এখন স্থির হয়ে গেলাম আমরা এখন নিজে নিজেদের খানকানিয়া নিজেদের অবস্থান নিয়ে নিজেদের প্রতিষ্ঠান নিয়ে আমরা বসে বসে জিকির করতেছি এখন এরা আমাদেরকে ভালো বলতেছে আমরাও স্বস্তিতে আছি আলহামদুলিল্লাহ শুকুনের সাথে আমরা দিনের খেদমাত করতেছি এরাও আমাদেরকে সুকুন দিয়ে রাখছে এই যে সুকুন এই সাজাওয়া এটা কি তাদের দিকে রুকুম তাদের দিকে ঝুঁকা হন এই কারণে আপনি এক শুকুনের মধ্যে আসেনা ওর শুকুন ওইলাসী ওর রিজাবিহি এবং এটার প্রতি সন্তুষ্টি প্রকাশ করো লা জোর বলছেন এদের দিকে তোমরা মাইল হয়েও না ঝুঁকো না এই ক্ষেত্রে আমাদের পূর্ববর্তী আরেকটা দলের উদাহরণ আল্লাহ দিয়েছেন যে দেখেন ফেরাউন বনিস জাদুঘরদেরকে কি বলছিল বলছিল। তোমরা মুসার উপর ইমান নিয়ে আসলে কবলান আদান আমার অনুমতি ছাড়া দেখেন কি কথা মানে ফেরাউনের অনুমতি ছাড়া কেউ কি করতে পারবে না ইমান আনতে পারবে না এই সরকারের অনুমতি ছাড়া সংবিধানের অনুমতি ছাড়া রাষ্ট্রের অনুমতি ছাড়া কেউ ইসলামের কাজ করতে পারবে না করতে পারবে না ইসলামের কথা কি করতে পারবে না বলতে পারবে না তারা যদ্দূর ইসলামের কথা বলার অনুমতি দেবে ততটুকু করা যাবে এর চেয়ে বেশি করা যাবে না এটা হলো ফেরাউনি সংবিধান এটা হলো ফেরাউনি উক্তি এটাগুলো ফের বাণী যে ইসলামের ততটুকু চর্চা করা যাবে ততটুকু কথা বলা যাবে ততটুকু কাজ করা যাবে যতটুকু দেশের সংবিধানে কি করে অনুমোদন করে আর দেশের সংবিধান যদি অনুমোদন না করে তাহলে দেশের বিরুদ্ধে গিয়া রাষ্ট্রের বিরুদ্ধে গিয়া সংবিধানের বিরুদ্ধে গিয়া ইসলামের কাজ করা যাবে না তাহলে সেটাকে সেটা সন্ত্রাসী কর্মকান্ড হবে সেটা রাষ্ট্রদ্রোহী কর্মকান্ড হবে সেটা হত্যা অনুমোদন ছাড়া তোমরা তার উপর মেন নিয়ে আসছো কবেলা অনুমোদন দেওয়ার আগে মিন লউকাত্তি আন্না কুমা খিলাফিনিবান আরো অনেক কথা এখান যাই সে কি ধমকি দিল যাদুঘরদেরকে যে তোমরা যে ইমান আনলা এখন তোমাদের একদিকের হাত আর একদিকের পা কি করব আমি কেটে দিব লওকাত্তি আন্না এই দিয়া কুমা আর্জুলা কুমিন খিলাফিন একদিকের হাত আর একদিকের কী পা কেটে দিব আর তোমাদের সবগুলোকে শুলিতে সুলিতে চালাবো এটা তো ছিল। এটা তো সরকারের অবস্থান ছিল যে তো সরকারি বাহিনীগুলির কি ছিল দম্ভ ছিল এটা এই ক্ষেত্রে ইসলামপন্থীদের আল্লাহর শরীয়ত কামনাকারীদের দিন রক্ষাকারীদের দিনের হেফাজতের দায়িত্বশীলদের অবস্থানটা কি হওয়া উচিত ছিল জাদুঘরদের অবস্থানটা কী হয়েছে আল্লাপক বলতেছেন কলু লয় তোমরা এই যে ধমকির হুমকি দিচ্ছ এ কাজগুলি যদি আমাদের উপর বাস্তবায়ন কর আমাদের কোনো অসুবিধা নেই লা জয় র কি নেই কোনো ক্ষতি নেই ইন্না ইলা মঙ্গিবন আমরা আমাদের রবের দিকে ফিরে যাব প্রত্যাবর্তন করব আমরা রবে বিশ্বাসী রিব্বি আল্লাহ আলাহ আল্লাহর কাছে ফিরে যাব কষ্ট যদি বেশি হয় তাহলে প্রতিদিন কী পাবো বেশি পাবো এতে আমরা বিচলিত না এতে আমরা কোনো ভয় পেয়ে পেয়ে যাবো না ফেরাউনকে শব্দ মুসলমান হওয়া ব্যক্তিরা ইজত দিয়ে দিল আর ইসলামের উপর জীবন কাটাই দিচ্ছে ফেরাউনের নিম্ন ইসলামের শত্রুগুলি আরো দুর্বল ইসলামের শত্রুগুলির সামনে মাথা নয়ে দিতেছে আবার আনন্দিত যে দেখো এই শত্রুগুলি আমাদেরকে কিছু বলে না এখন খুশি যে তারা ইসলামের ই ওয়াদা করতেছে কি করতেছে না কি করতেছে ওরা তো ধোকা দিচ্ছে এই সমস্ত লোকগুলি ব্রেন যখন নষ্ট করে ফেলছে ওয়াশ করে ফেলছে তাদের বিল যখন তারা কিনে ফেলেছে এখন তাদেরকে বিভিন্নভাবে ধুকা দিয়া আর নাকের মধ্যে রসি লাগাইয়া ঘোরাইতেছে কতদেরকে এই সনদ দিব, তাদেরকে চাকরি দিব তোদেরকে এই দিব সেই দিব। এখন গোলাম পরিপূর্ণ বানায় ফেলতেছে গোলামের অনুভূতিও নষ্ট হয়ে যেতেছে যে আমরা গোলাম হয়ে যাচ্ছে আমরা আল্লাহর কাছে ফিরে যাব তুরই ধমকি তুরেই শাস্তির ভয় আমরা পাই না আমরা লালাইত আমরা আশাবাদী যে আমাদের রব আমাদের খতা আমাদের গুণাগুলি কী করে দেবেন মাফ করে দিবেন এই কারণে যে আমরা সর্বপ্রথম ইমান নিয়ে এসেছি এই কারণে আমরা আল্লাহর পূর্বকৃত গুনার জন্য আমরা কী ক্ষমা আশাবাদী আমরা যে এবং প্রবল আশাবাদী না তোমা যে আল্লাহ আমাদেরকে কি করে দিবে প্রচন্ড আশাবাদী যে আমাদেরকে ক্ষমা করে দিবে আসলে বাস্তবে তাদের অবস্থানটা যখন এমন ছিল তখন আল্লাহ তালা কি করছেন ফের তকাহা উল্ ইতন কমিলুকগুলি তো সামান্য অল্প কটালুক মূল্ মোলবি কিচ্ছু বুঝে না এটি তো একেবারে সবচেয়ে বেশি পশ্চাৎপ্রজাতির অংশ এটির কী আছে এটির আমরা ফিসে ফেলতে পারব ও ইন্না হুম লানা লজুন এরা তো আমাদেরকে ক্ষুব্ধ করতেছে এদের তৎপরতা দিয়া এদের কার্যক্রম দিয়া আমাদের গুসার উদ্বেগ করতেছে এরা ও ইন্না জমি হা ধীর আমরা সবাই সতর্ক আছি আমরা সবাই কি আছি সচেতন আছি আমরা এদের ব্যাপারে সম্পূর্ণ সুচ্চার আছি আমরা হা দুন আমরা বিভিন্ন দল বিভিন্ন বাহিনী রে কুবরা চিতা বিজিএফ সিআইডি তারপরে পুলিশ আমরা এই বিভিন্ন কাউন্টার টেররিজম আরও কি কি নাম দিয়া আমরা কী আছি খুব সুচ্ছার আছি হা দির আমরা খুব সুচ্ছার আসি সচ সতর্ক আছি চৌকান্না আছি কোনোভাবে তারা কি করতে পারবে না এই দেশে চরকার শিকর করতে পারবে না এই দেশে মাথা মাঠে দাঁড়াইতে পারবে না আমরা শেষ করে দিব কিন্তু যখন আল্লাহ আল্লাদের অবস্থানটা কি ছিল যে তারা ভয় পায় নাই তখন আল্লাহ কি করেছেন ফাখ রাজনা হুমিং জন্না ফেরাওন এবং তার দলবলকে তাদের বাগ তাদের এই নহর সুইমিং পুল পুকুর তাদের এই সমস্ত আরামায়সের জীবন উপকরণ থেকে বের করেছি আমি ও কোন জিন এবং ধন সম্পদের ভাণ্ডার গোদাম মন্ত্রণালয় এগুলিতে বের করছি ও মকামিং করিম সম্মানজনক আসন সংসদ এই সেই বিশাল মঞ্চ এগুলির থেকে তাদেরকে বের করেছি খাদা লিকা এইভাবেই ওয়া ও রাসনাহা বনী ইসরায়েল এইগুলির মালিক বানাই দিয়েছি কাদেরকে বনি ইসরায়েলদেরকে আল্লাপাক ঘটনা বলেছেন যে যেহেতু ওরা ভয় না পায় অটল রয়েছে আল্লাপাক তাদেরকে শত্রু শেষ করছে আর তাদেরকে প্রতিষ্ঠা করছে আমরা এই মৌলবীরা যেই হেফাজতের ডাকে হোক আর যেই ডাকে হোক তারা যখন মুহ মাঠে নামছে আল্লাহর দিনের ব্যাপারে সার না দিয়ে যদি অটল থাকতো এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যায় সরিয়ে এইভাবে আল্লাপাক কি নির্দেশ দেন সেইগুলিকে বাস্তবেই যদি গ্রহণ করতো পেতাল পথে যেত ওরা তোমাকে হত্যা করছে হত্যার পরিবর্তে এখন তুমি কি করবা আগে না মৌখিক প্রতিবাদ করেছো করেছো কিন্তু যখন তারা তোমাকে হত্যা করলো একটা মানুষের হত্যার বদলায় উসমান রাজি আল্লাহ তাল হত্যার বদলায় রস উসাম চোদ্দশো সাহবাঈ আমরা চোদ্দশো মরবো তারপর উসমানের হত্যার নিব বদলা নিব একজন মানুষের দাম এমন পুরা পৃথিবীর চেয়ে বেশি লাকাত্রা তো দমিন ওহরি কাবি গরি হাক্কিন ইশাদ্দি আমার হাদিসের পুরা শব্দটি ধরন নাই যে মোমেনের এক ফুটা রক্তের মূল্য পুরা পৃথিবীর চেয়েও আল্লাহর কাছে কি বেশি পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে এক ফুটা রক্ত ঝরা মুমেনের এটা আল্লাপাকের কাছে বেশি কি জঘন্য এই সেই মোমেনের রক্ত ঝড়াই ফেলা হয়েছে সেই রক্তের বদলার জন্য তুমি দেশের অশান্তি সৃষ্টি হইব দুনিয়ার মধ্যে মানুষে আমাদেরকে কি বলবো এই বিশৃঙ্খলা হবে আমার সুযোগ সুবিধা নষ্ট হয়ে যাবে আমার প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবো এই চিন্তা তুমি করে বসে রয়েছে এটা তো অবকাশ ছিল না যখন হত্যা করে ফেলা হয়েছে তখন দরকার ছিল তুমি হত্যার পথে যাওয়া যেভাবে হত্যা করা যায় এটার জন্য কৌশল গ্রহণ করা এটার জন্য পরিকল্পনা গ্রহণ করা এটার জন্য যারাই পথে আসে এদের থেকে শিক্ষা নেওয়া এদের থেকে সবক নেওয়া এদের থেকে পরামর্শ নেওয়া যে তোমরা তো বড় বড় কাফেরদের সাথে আমেরিকার সাথে লড়তেছ রাশিয়ার সাথে লড়েছো আমাদের আমরা তো এই ছোট্ট তাগতের মোকাবেলায় পড়ে গেছি এখন আমরা কি করি আল্লাহ আল্লাফাক দুনিয়ার মধ্যে ব্যবস্থা দিয়ে রেখেছেন না সেই বরং ওই ধরনের কাজ যারা করতেছে এরা এখন এদের বিরুদ্ধে নামছে যে আমরা তো নামাজ পড়তে পারতেছি আমরা তো মাদ্রাসায় পড়াইতে পারতেছি আমাদের মাদ্রাসাকে এখন জঙ্গিবাদী মাদ্রাসা বলে না আমাদেরকে এখন জঙ্গিবাদী বলে আহ পক্ষ থেকে সার্টিফিকেট পায়া ফেলছে এর অর্থ কি আল্লাহর সার্টিফিকেট হারাই ফেলছে কাফের সার্টিফিকেট পাওয়ার অর্থ কি আল্লাহর সার্টিফিকেট হারিয়ে ফেলছে কারণ কাফের কখনো তোমার প্রতি খুশি হবে না তাদের আদর্শ গ্রহণ না করবে এদের খুশি হওয়ার অর্থ এলো তোমরা তাদের আদর্শ কি করছো গ্রহণ করেছ আর যখন কাফের তোমার প্রতি খুশি যাই না আল্লাহ তোমার প্রতি অখুশি কাফের যখন খুশি আল্লাহ পাক কি অখুশি খুশি অসন্তুষ্ট আল্লাহ পাক নারাজ আল্লাহ ফাঁকির গুসা কিনতেস এই সমস্ত লুকদের সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহ তালা আমাদের বুঝার আমন করে তখন আখরুদ আহামদুলিল্লাহ